ইবনু উমার রদিল্লাহ তাল্লান্নতে বণিত যে তিনি ইয়াহিয়া ইবনু সাইদের কাছে গিয়েছিলেন এ সময় ইয়াহিয়া পরিবারের একটি বালক একটি মুরগিকে বেঁধে রেখে তার দিকে তীর ছুটছিল ইবনু উমার রদিল্লাহ তালাহু মুরগিটির দিকে এগিয়ে গিয়ে সেটি মুক্ত করে দিলেন তারপর মুরগি ও বালকটিকে সঙ্গে নিয়ে এগিয়ে গিয়ে বললেন হত্যার উদ্দেশ্যে এভাবে বেঁধে পাখি মারতে তোমরা তোমাদের বালকদের বাধা দিও কেননা আমি নবী সাল্লাহ সাল্লাম থেকে শুনেছি তিনি হত্যার উদ্দেশ্যে জন্তু জানোয়ার বেঁধে তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন